মানুষ মারা গেলে রসুদি আসল্লামর শূন্য তৈলিয়া মরা তিন দিন পর্যন্ত পর্যন্ত রান্না বাড়া না থাকতে পারে রসদ আর আমরা মরা যাই খানি খাই লাগিয়া তিন দিন গিয়া তিন দিন বাদে গিয়া খাই চল্লিশ দিন বাদে গিয়া আবার খাই তিন দিনের দিন ক্ষীর কিচুরি কিতা কিতা আহ মারা গেছে মারা যাওয়ার ফলে তার কিতা তার সম্পত্তি এখন ভাগ গেছে যদি ছুটো চেনটা খাই ইতিম হয়ে গেছে হলার সম্পদ গিয়া আল্লাহ নগুন রক্ষা করো আর আপনা আমি কে গিয়া আর যদি না থাকে এলাকার মানুষ হয়েছে তোর মাফল তোর মাফল লাগিয়ে আয়োজন কর আমার খাবা আপনার ক্লাস আপনার বাচ্চা যদি রিজাল্ট পালা খায় তখন কিনা কল যে কিছু খাবা মানে রিজাল্ট বালা করলে কই খাওয়া খুশি আর আগ্রহ মনলে খাবায় মানে মনের কারণে কি খাওয়াই কিন্তু আমি খুশি প্রশ্ন চলেছে মরাবাড়ির মানুষ খাওয়াইতে না মরাবাড়ির মানুষের বাড়িতে ফাটাইতে আর আমরা মরাবাড়ি গিয়ে খাই খাই আত্ম তৃপ্তি ভাই আল্লাহ সুবানো তাহলে আমরা তৌফিক